মৌলবাদীর দলে আমরা মৌলবাদের দলে মৌলবাদের তালে আমরা মৌলবাদের দলে মৌলবাদের তালে আমরা মৌলবাদের তালে মৌলবাদের তালে আমরা মৌলবাদের দলে। মৌলবাদের তালে আমরা মৌলবাদের দলে। মৌলবাদের তালে আমরা মৌলবাদের তালে সত্যন্যায়ের পথে আমরা জিহাদ করি বলে মৌলবাদের তালে আমরা মৌলবাদের দলে। আমরা মৌলবাদীর দলে মৌলবাদীর দলে আমরা মৌলবাদের দলে আমরা তো নয় দেশ দ্রোহী দেশ আমাদের মাথা আমাদেরও রক্ত কলতে স্বাধীনতা আমরা তো নাই দেশ নী দেশ আমাদের মাথা আমাদের আমরা অসত্যকে লটকাতে চাই সত্যের শৃঙ্খলে মৌলবাদীর দলে আমরা মৌলবাদীর দলে মৌলবাদের দলে আমরা মৌলবাদের দলে মৌলবাদীর দলে আমরা মৌলবাদের দলে যাদের কথাই দেশ জনতা উঠছে গেয়েছে দেশের ভালো করতে ওরা দেশ দিতে চাইবেচে যাদের কথাই দেশ জনতা উঠছে গেয়েছে দেশের ভালো করতে ভরা দেশ দিতে চাইবেচে যাদের মৌলবাদীর আমরা মৌলবাদের দলে মৌলবাদের দলে আমরা মৌলবাদের দলে মৌলবাদের দলে আমরা মৌলবাদের দলে মৌলবাদের দলে আমরা মৌলবাদের দলে আমরা মৌলবাদীর দলে মৌলবাদের দলে আমরা মৌলবাদীর দলে মৌলবাদীর দলে আমরা মৌলবাদীর দলে আমরা মানি না শাসন বারণ কোরআন হাদিদ ছাড়াম আল্লাহ নবীর পাগল করি হাতিয়ারে নয় ইমানি শক্তি বলে আমরা জিহাদ করি হাতিয়ারে নয় ইমানি শক্তি বলে মৌলবাদীর দলে আমরা মৌলবাদীর দলে মৌলবাদীর দলে আমরা মৌলবাদীর দলে মৌলবাদীর দলে আমরা মৌলবাদীর দলে মৌলবাদীর দলে আমরা মৌলবাদীর দলে সত্যনয়ের পথে আমরা জিহাদ করি বলে মৌলবাদীর দলে আমরা মৌলবাদীর দলে মৌলবাদের দলে আমরা মৌলবাদের দলে মৌলবাদের দলে আমরা মৌলবাদের দলে